Oh আলমদুল্লাহ রবিলাম আল্লাহিয়া ওসাইদুলিম নবীন মোহাম্মদ আজমাইন দর্শক মন্ডলী আমরা কিতাবুল রাকায়কের হাদিস শুনছি আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা দুনিয়া লোভ কমানো আখেরাত্মুখী হওয়ার জন্য যে হাদিসগুলো সেগুলো আমাদের ধারাবাহিক আলোচনা চলছে এখন যে হাদিসটি আমরা শুনবো তা বর্ণনা করেছেন সাহাল সাহল ই তিনি বললেন মারাজুন আল্লাহ রাসুল্লাহি সাল আলহিম ফক আলী রাজুল একজন লোক একবার নবী করিম সালামের পাশে দিয়ে রাস্তা অতিক্রম করলেন নবী করিম সাল আলি সালামের পাশে যে লোকটা ছিল তিনি তাকে জিজ্ঞেস করলেন মারা ইউকাফিহাদা এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি কেমন মনে করো লোকটাকে আশরাফিনাস বলে যে এ লোকটা অনেক সম্মানিত তার কাউমের মধ্যে তার সাংঘাতিক পজিশন আছে সবাই তাকে মানে অনেক বড় লিডার আন হ্যাঁ সে কোন জায়গায় বিয়ের প্রস্তাব দিলে কেউ না বলবে না তার এত গ্রহণযোগ্যতা এত সম্মান এত পজিশন ওয়া ইনসাফা ইউসাফা সে কোনো সুপারিশ করলে এটাকে ফেলে দেওয়া হয় না সিরিয়াসলি নেওয়া হয় গ্রহণ করা হয় প্যাশাকাল আলয়াল্লাম নবী করিম সাল্লি সালাম আর কিছু বললেন না চুপ করলেন চুপ করে গেলেন এরপরে সুমামার রারা চলুন আরেকটি লোক কিছুক্ষণ পরে এই জায়গা অতিক্রম করলো ক্রস করল তখন তিনি জিজ্ঞেস করলেন ওনার পাশে জিনিছিল তাকে মারা ইউকা ইউ ক্যাফি এই লোকটা যে গেলো এই বেচারা সম্পর্কে তোমার অভিমত কি। কি ধারণা তার সম্পর্কে কিছু জানো কলাইম একেবারে দরিদ্র হত দরিদ্র খুব গরিব ইউনকাহ তিনি কোনো জায়গায় বিয়ের প্রস্তাব দিলে মনে হয় না পজিটিভ কোন সারা আসবে ইনসাফা আল্লাহ ইসাফা তিনি কারো ব্যাপারে সুপারিশ করলে তার সুপারিশকে কেউ কোন। গ্রহণযোগ্যতা দেবে না কোনো জায়গায় গ্রহণযোগ্যতা পাবে না আল্লাহ ইসমা আল্লি কাউলিহি কিছু বললে কেউই তার কথায় খন্ডপাত করবে না গুরুত্ব দেবে না ফা রসলি সাল আলী ও হ্যা মিল আর হ্যা হাদা এই লোকটি ওই আগের লোকটার তুলনায় এত বেশি ভালো গোটা দুনিয়া ব্যাপী যত জায়গা আছে গোটা দুনিয়ার সাইদের সমানের থেকে আরো বেশি পার্থক্য দুইজনের মধ্যে এই লোকের পজিশন আল্লাহর কাছে অনেক হাই যেটা আগে তোমরা যার অনেক পজিশনের কাহিনী বলেছ এই গরিব হতদরিদ্র মুসলমানের শান আল্লাহর কাছে অনেক বেশি কম্পেয়ারিং টু দ্য আদার গাই যে অনেক প্রশংসা তোমরা করলে তার তুলনায় এই হাদিসে প্রথম যার কথা বলা হয়েছে অন্য কোনো রেওয়ায়তে আসছে এরকম একজন বা দুজনের কথা অয়াই না নামে একজন ছিল একজন আকরাইবিন হাবেস এরা দুইজনই মদিনার বাইরে তাদের বিরাট কবিলা আছে সেই কবিলার সর্দার লিডার নেতৃস্থানীয় লোক ওদের একজন ক্রস করছিল তার ব্যাপারে তিনি যাকে জিজ্ঞেস করলেন সে বলল যে এত নামি দামি লোক আর যিনি পাশে দিয়ে চলে গিয়েছিলেন পরে এসে তিনি হিলেন জোয়াইল এই জোয়াইল হচ্ছেন অতি সাধারণ নগণ্য একজন লোক হতদরিদ্র একজন মানুষ কিন্তু ভালো মুসলিম মুদ্রা কথায় এই হাদিসে যেটা বলা হয়েছে মানুষের দুনিয়া বিদিক থেকে সান শওকত ধন মাল পজিশন এইগুলো বিচার করে মানুষ মনে করে কোন লোকটা দামি কোন লোকটা কম দামি কিন্তু আল্লাহ তালার কাছে কম দামি বেশি দামি হওয়ার ক্রাইটেরিয়া কী মানদণ্ড কী দিন ইমান তাকওয়া ইন্না আক্রামাকুম এন দা ল হে আকা নিশ্চয়ই তোমাদের মধ্যে যাদের তাকোয়া বেশি তারা আল্লাহর বেশি কাছাকাছি কিন্তু দুনিয়ার মানুষ হিসাব করে মানুষের দুনিয়ার প্রদূষণ দিয়ে গায়ের দামি কত স্যুট আছে এইটা মানুষ হিসাব করে গায়ের কাপড়টা যদি একটু কম দামি হয় তাহলে তাকে একটু চিন্তা করে তাকে ভিআইপি ট্রিটমেন্ট না দিলেও চলবে এই অনেক মানুষ কি করে আর্টিফিশিয়ালি খুব পোসপাশ নিয়ে চলে যাতে করে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় অথচ ইসলাম সাদা মাটা পছন্দ করে অমর রাদি আল্লাহ আনহু যখন জেরুদ আসলেন বাইতেন মাস্তসের কত চাবি হাতে নেবেন তখনকার খ্রিস্ট শাসকের হাত থেকে তিনি যে উঠে করে গিয়েছিলেন সঙ্গে ওনার কৃতদাস ছিল তাই না খাদেম ছিল কতক্ষণ খাদেম টানত তিনি বসতেন আর তো কোনো যানবাহন ছিল না উঠ ছাড়া আবার যখন খাদেম ক্লান্ত হয়ে যেত তিনি বলতেন তুমি এবার বসো আমি টানি আজকালকার জামানায় খাদমকে এত ভালো ব্যবহার করা যাবে না লোকেরা মনে করে যে খাদেমকে ভালো ব্যবহার করলে মাথার উপরে উঠবে এর খালি ধমক দিয়ে নিচে রাখো কর্মচারীকে ধমক দিয়ে না রাখলে ওগুলো মাথার উপরে উঠে যাবে কোনো কোনো জায়গাতে বলে যে গালিগালা দিয়ে কথা বলব তাহলে বেশি শুনবে বেশি ভয় করবে উল্টা তাহলে ইসলাম মানুষকে শিখায় সরল সাদামাটা মাটা অমর দিলু কেয়ার করেননি পরোয়া করেননি তাহলে ইসলাম সরল সাদামাটা মাটা জিন্দগিতে পছন্দ করে এবং মানুষের অবশ্য তারা তৌফিক দিয়েছে দামি কাপড় পরলে কোনো অসুবিধা নেই কিন্তু একেবারে হাওড়াত করেই পড়তে হবে নিজের যা তোটুকু তারতে বেশি দেখাতে হবে কোনো দরকার নেই ন্যাচারাল থাকো এই আর্টিফিশিয়ালিটিও আমাদের অনেককে পেয়ে বসেছে কৃত্রিমতা আশ্রয় নেওয়া তাহলে হয়তো দেখা গেল যে একজন অতি সাধারণ মানুষ সমাজের লোক যাকে কোনো গুরুত্বই দেয় না আল্লাহ কাছে তার সাম অনেক বেশি হয়ে গেল আর অনেকে যাকে পেছনে দোয়াদৌড়ি করছে চেয়ার নিয়ে টানা করছে যেখানে যায় সেখানে সময় দাঁড়িয়ে যাচ্ছে সবার কাছে সম্মানিত এমন হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মুসিবতে আটক হয়ে যাবে আর যে ব্যক্তির সাদামাটা অতি নগণ্য মানুষ সহজেই পার হয়ে যেতে পারে এরপরে হাদিস আমরা আরেকটি শুনি এই লাইনে তারপরে আমরা একটি ব্যাখ্যা শুনবো ছবি বখারিতে আরেকটি হাদিস এই কিতাবের কাকে এসেছে এর কাছাকাছি অর্থ হেমনান হাসাই নদী আল্লাহ আনহু বলেন আনি নবী সাল আলী ওয়াসাল্লাম কল ইতলা ফিল যান না বলেন আমি যখন মেয়ারে গিয়েছি তখন আমি জান্নাতে দেখলাম কোন লোকগুলো বেশি আছে দেখি যে যারা কিছুটা দরিদ্র প্রকৃতির এদের নাম্বার জান্নাতে বেশি আর জাহার দিকে কারা বেশি আছে তাকে দেখলাম মহিলাদের সংখ্যা বেশি জাহার নামে মহিলাদের সংখ্যা বেশি এখন যে ইসলাম সম্পদের ভিত্তিতে মানুষের ফয়সলা করে না সাদা মাটা দারিদ্রতা অনেক সময় মানুষের জন্য অকল্যাণ কল্যাণ্য কারণও হতে পারে এই প্রসঙ্গে যে হাদিসটি আছে এখন ফকির বা গরিব কি সবসময় ধনীর তুলনায় ভালো হবে নট নেসেসারি জান্নাতে দরিদ্ররা বেশি গিয়েছে শুধু দারিদ্রতার কারণে নয় তাদের নে আমলও ভালো ছিল বেশি ছিল এই কারণে গিয়েছে দারিদ্রতার কারণে শুধু জানাতে যায়নি তবে যারা ধনী তাদেরকে সম্পদের হিসাব নিকাশ করতে হিসাব নিকাশ দিতে দেরি হয়ে যাবে আর তাদের সময় পর্যায়ে এমন থাকলেও গরিব একটি আগে চলে যাবে কারণ তাড়াতাড়ি হিসাব শেষ হয়ে গেছে এরপরে ধনী বা তারা দুনিয়ার মধ্যে ধনের হিসাব রাখা এগুলো মেনটেন করা অনেক সময়ের ব্যাপার অনেক এবার করতে পারে না তার মালের হিসাব নিকাশ ঠিক রাখতে গিয়ে ডিউটি পালন করতে গিয়ে হিজরত করলাম কি উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ আমাদের আশা করছি আল্লাহর কাছে সবাই পাওনা পাওয়ার দাবি আছে এবং পাওনা ইনশাআল্লাহ আমাদের কনফার্ম হয়ে আছে আল্লাহ তালার কাছে আমরা পাবো ভালো পুরস্কার ইনশাআল্লাহ কিন্তু ফামিনা মান মদ আলামি আখুদ্ন আজরিহি সাই আ আমাদের অনেকেই যারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন তারা দুনিয়ার মধ্যে এর মোকাবেলায় কিছু পাওয়ার আগেই চলে গেছে সব আখেরাতে জমা আছে তাদের জন্যে ওনারা দুনিয়াতে আর কিছু এনজয় করে যেতে পারেননি মিনহু মুসাবিন অমাই তার মধ্যে মুসাবিন অমায়ের অন্যতম ওনারা যখন শাহাদত হয়ে যায় ওষদের দিন তার গায়ে ছিল একখানা চাদর বা বর্দা এটা দিয়ে ওনাকে দাফন করার কথা ফাইদা তৈনারা সাহুবাদা তিরিজুলা তার এই বর্দাটা চাদরটা ছিল এত শর্ট পুরো শরীরকে ঢাকতে চাইলে ঢাকতে পারতাম না মাথা ঢাকলে পাও খালি হয়ে যায় পাও ঢাকলে মাথা বেরিয়ে যায় তখন নবী করিম সালাম আমাদেরকে বললেন দিয়ে আর পায়ের দিকে খালি জায়গায় ঈদ নামক ঘাস মরুভূমির ওই ঘাস দিয়ে ঢেকে দিয়ে তারপরে ওনাকে কবরস্থ করি আমরা এই মুহূর্তে একটা বিরতিতে চলে যাব বিরতির পরে আবার আপনাদের কাছে ফেরত াহফিক আসসালামাইকালামু আলাইকুম ওর আমি মোহাম্মদ হাশিফ মদানী আর আপনারা দেখছেন বাংলা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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত দর্শক মনলী আমরা ফেরত এসেছি বিরতির পরে বিষয়টা যেটা ছিল যে সম্পদের ভিত্তিতে মানুষের মর্যাদা নিরূপিত হয় না আল্লাহ তালা মানুষকে সম্পদ দেন খাবার কোনো মানুষ দরিদ্র থাকে কিন্তু আল্লা তালা কাছে মর্যাদা কোনটার ভিত্তিতে কখনই সম্পদের ভিত্তিতে মর্যাদা ঠিক হয় না তাকোয়ার ভিত্তিতে দিনদারির ভিত্তিতে যদিও সম্পদ অনেক সময় আমাদের কাজে লাগে খুব দরকারি এটা না হলেও মানুষের জীবন যায় কিন্তু ইমানের যদি কমতি হয়ে যায় তাকোয়ার যদি কমতি হয়ে যায় তাহলে মানুষের ক্ষতিটা হবে আরও বেশি এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস শুনব আর সেটা হচ্ছে খাবাব রাজি আল্লাহ তালহু বলেনি শাহিব কারির হাদিজ কিতাবলী কাকে হিজরত করেছিলাম সাথে হিজরত করলাম কি উদ্দেশ্যে আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ আমাদের আশা করছি আল্লাহর কাছে সবাই পাওনা পাওয়ার দাবি আছে এবং পাওনা ইনশা আল্লাহ আমাদের কনফার্ম হয়ে আছে আল্লাহ তালার কাছে আমরা পাবো ভালো পুরস্কার কিন্তু ইনশা আল্লাহ কিন্তু আমাদের অনেকেই যারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন তারা দুনিয়ার মধ্যে এর মোকাবেলায় কিছু পাওয়ার আগেই চলে গেছে সব আখেরাতে জমা আছে তাদের জন্য ওনারা দুনিয়াতে আর কিছু এনজয় করে যেতে পারেননি মিনহু মুসাই তার মধ্যে মোসামিন অমায়ের অন্যতম ওনারা যখন শাহাদত হয়ে যায় ওহদের দিন তার গায়ে ছিল একখানা চাদর বা বর্দা। এটা দিয়ে ওনাকে দাফন করার কথা রা সাহাদিজুলা তার এই বর্দাটা চাদরটা ছিল এত শর্ট পুরো শরীরকে ঢাকতে চাইলে ঢাকতে পারতাম না মাথা ঢাকলে পাও খালি হয়ে যায় পাও ঢাকলে মাথা বেরিয়ে যায় তখন নবী করিম সাল্লাম আমাদেরকে বললেন কবরস্থ করি এভাবেই মোসা অমায়ের চলে গেলেন গরিবী অবস্থায় দুনিয়ার কোন সম্পদের চেহারা দেখলেন না কিছু এনজয় করতে পারলেন না ইসলামের যখন পরে বিজয় যুগে এসেছে অবস্থা ভালো হয়ে গেছে এখন তিনি ওনার কথা মান বলছেন অমিননা মানুম ইহা দেবুহা আমরা অনেকেই যারা অনেক লম্বা দিন বেঁচে আসি ইসলামের বিজয় হয়ে গেছে মক্কা বিজয়ের পরে আরও বিজয় হয়েছে নবী করিম সাল্লা আসমিন জীবনের শেষ দিকে ওনার ইন্তিকালের পরে মুসলমানদের অবস্থা আরও ভালো হয়ে গেলো অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলেন ধর্নশালী হয়ে গেলেন আমরা এখন অনেক কিছু পেয়ে গিয়ে আমাদের এই দিনের কারণে যে কোরবানি করেছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিলেন আমরা এই ফলগুলো এখন পাচ্ছি এই কথার অর্থ হচ্ছে এই তিনি আফসোস করছেন যে আমরা দিনের জন্য যে কোরবানি করেছি আমরা বোধহয় কিছু দুনিয়াতে পেয়ে গেলাম আখেরাতে কমে যায় কি না একটু আশঙ্কায় আছে আর মুসাহ আমার এই রাজ্যের আনুর মতো যদি লোকজন যারা আগেই শাহাদত বন করেছেন ইন্তকাল করেছেন যারা দুনিয়ার এই এত সান সৌকতা আমাদের মতো জোগাড় করতে পারেননি তাদেরটা তো পুরুই থেকে গুলো আখেরাতের জন্য তাহলে সাহাবি সম্পদ পেয়ে সম্পদের ব্যাপারে আনন্দে আত্মহারা নন খাবাদ তার অবস্থা ভালো হওয়ার কারণে তিনি বরঞ্চ একটু দুশ্চিন্তায় আছেন আখেরাতের কি অবস্থা হবে তো মুদ্রা কথায় এই তিনোটা হাদিস আমাদেরকে যে মেসেজ দিচ্ছে যে মুসলমানের একটু টানাটানি যদি থাকে তাহলে এটা তার জন্য বড় চিন্তার কারণ নয় আফসোসের কারণ নয় এটা তাকে তার জন্য বড় টেনশনের কারণ নয় যদি আল্লাহাল তরিকে দেয় খায়র ও বরকত আসে আলহামদুলিল্লাহ খুশি থাকবে আর যদি মোটামুটিভাবে একেবারে কফর দক্ষিণ না হয়ে কোনো রকমে একটু টানাটানির ভিতরে সংসারটা চলে যায় তার জন্য এটা কোন দুশ্চিন্তার কারণ নাই কারণ তার ইমান আখেরাত আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক সেই আখেরাতটা ঠিক আছে কি না ওইটাই পরিশানিটাই বড়। কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে আমাদের যাদের কিছু অর্থনৈতিক একটু টানাটানি আছে আমাদের কিন্তু অর্থনৈতিক চিন্তাটাই বড় হয়ে গেছে এইটা কবে দূর হবে এটার চিন্তা যত করি আখেরাতে নাজাত পাব কি না ওইটার চিন্তা এত বেশি করি না এই লেশনগুলি তিনি আমাদেরকে হাজিরগুলোতে দিতে চেয়েছেন তিনি অবস্থা ভালো হলে ক্ষতি আছে আমরা যেন চেষ্টা না করি এমন কিছু বলেন নাই কি ওনার সাহাবিদের অনেকেই পরবর্তী পর্যায়ে ভালো অবস্থা হবে তিনি হাদিসে আগেই বলেছেন গত কিছু সেশনে আমরা শুনেছি সাহাবিরা যখন বারে বারে চাইলেন বারে তারপরে যখন গনিমতের মাল আসছিল ফজের সময় সবাই ওনাকে ঘিরে ধরলেন অথবা যে ট্যাক্স আসছিল তিনি কি বললেন দেখো তোমাদের সম্পদের অভাব হবে আমার উন্নতের জন্য আমি এই ভয় করি না আল্লাহ তালা তোমাদেরকে অনেক মাল দৌল দেবেন আমাদের কেউ কেউ স্থির গরিব থাকলেও উন্মতের অনেক লোক ধনী আছে এটা আমার বড় ভয় না যে তোমরা অর্থনৈতিকভাবে কি কষ্টে আছো তোমাদের কি এত কষ্ট রাখবেন না কিছু লোক পরীক্ষা থাকলে অনেকেই আল্লাহ তালা উপায় করে দেবেন কিন্তু আমার ভয় হচ্ছে দুনিয়া যদি বেশি করে চলে আসে দুনিয়া তোমাদের কাছে আসবে সেটার ক্ষতির জন্য আমি বেশি আশঙ্কায় আছি আজকে বিভিন্ন দেশে মুসলমানের মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হঠাৎ করে আল্লাহ তালা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের আমল আখলাখ তাদের দিন সম্পর্কে আমরা দেখলে বুঝি যে কোনো কোন এলাকায় দিনই জ্ঞানের কমতির কারণে অভাবের কারণে স্বভাব নষ্ট হয়েছে আবার কোনো কোনো এলাকায় উল্টা সম্পদের কারণে স্বভাব নষ্ট হয়েছে মালফা করো একশা আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না আর এই যে হাদিসগুলো দেখাগুলো জান্নাতে গরিবরা বেশি তার কারণ কি কারণ হচ্ছে হিসাব দিতে গরিবের বেশি কষ্ট হবে না ধনির বেশি কষ্ট হবে ধনির বেশি কষ্ট হবে সব টাকা কিভাবে আয় করেছে কিভাবে ব্যয় করেছে সবগুলো পুঙ্ঘন পুঙ্ঘন দিতে শরীরে ঘাম ছুটবে অনেক সময় লেগে যাবে আর গরিব বেচারার এত সময় লাগবে না তার সামনে ফিতনা কম গরিবের দ্বারা গুণা বেশি হয় না ধনির দ্বারা গুণা বেশি হয় গরিবের চুরি ডাকাতি করতে পারে আল্লাহ মাফ করুন এগুলো কিছু হতে পারে কিন্তু ফিতনা ফাসাদফসানি পেছনে ছুটা বড়ো লোকেরা যে সমস্ত কাজে পার্টি ফাংশনে মদ নারী এগুলোর পিছনে যেভাবে তারা ফিতনা ফাসাদে যান গরিবরা তো পয়সার অভাবে এগুলো যেতে পারে না তাই না হ্যাঁ তো এই দিক থেকে দেখা গেল যারা ধনিক সম্প্রদায় তাদের কিন্তু অবস্থা বেশি কাহিল হবে আল্লাহর কাছে কম্পারিটিভলি তুলনামূলকভাবে গরিবরা কিছু আসান হিসাব দিয়ে পার হয়ে যেতে পারবে সেই মেসেজটা তিনি আমাদেরকে দিয়ে এটি সান্ত্বনা দিলেন সম্পদের অভাব একটু দারিদ্রতা তোমাদের জন্য বড় চিন্তার দুশ্চিন্তার কারণ না হয় তোমরা সংশোধনের জন্য ইম্প্রুভমেন্টের জন্য সম্পদ পাওয়ার জন্য চেষ্টা করতে পারবে হালালাস কিন্তু আসল চিন্তা হল তোমাদের যদি আখেরাত নষ্ট হয়ে যায় আখেরাতের চিন্তা কতটুকু করছো সেখানে কেউ যদি সর্বহারা হয়ে যায় তার অবস্থা সবচেয়ে কাহিন দুনিয়াতে কেউ যদি কিছু হারিয়ে ফেলে এটা এত বড় বিপদের কারণ নয় আমরা সেশনটা শেষ হওয়ার আগে আপনাদেরকে একটু প্রশ্নের সুযোগ দিই জি আমার প্রশ্ন হলো কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সম্মানার্থে দাঁড়াতে পারে কি কারণ আমি এরকম একটা হাদিস শুনেছি যে একদিন বসেছিলেন আর তার পাশ দিয়ে একজন ইহুদির মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি দাঁড়িয়ে উঠলেন আর সাহাবিরা জিজ্ঞেস করলেন এটা তো একজন ইহুদির মৃতদেহ তখন মোহাম্মদ জবাবে বলেছিলেন আমি ওকে মানুষ হিসাবে সম্মান জানালাম এইরকম প্রশ্ন এসেছে কাউকে সম্মানের জন্য দাঁড়ানো যায় কি না তিনি একটা হাজিসের এক্সাম্পল দিয়েছেন একটা ইহুদের লাশ নিয়ে যাচ্ছিল কবর দেওয়ার জন্য সেই লাশটা আসার পরে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন আপনি দাঁড়ালেন কেন সে তো ইহুদি তিনি বললেন যে সে তো মানুষ সেই হিসাবে দাঁড়িয়েছে তাইতে মনে হয় যেন মানুষ হলে সম্মান করার জন্য দাঁড়ানো যায় অথচ আমরা দেখি সায়ং রসুল্লাহ সাল্লি সাল্লাম ওনার জন্য উনি আসলে যখন কিছু সাপে দাঁড়িয়ে গেলেন তেমেল বস আমার জন্য তোমরা কখনো দাঁড়িয়ে যাব না তাহলে কোনো সম্মানিত মানুষ আসলে দাঁড়ানো তিনি নিষেধ করলেন আর এই হাতে তিনি দাঁড়িয়ে গেলেন তো দাঁড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে আসলে ওই ব্যক্তিকে সম্মান নয় মানুষের যে লাশ একজন মরা মানুষ যাচ্ছে এই উপলক্ষে বসে থাকা বেমানান হয়ে যায় এই জন্য নিজের ভিতরে চেতনা আসে দাঁড়িয়ে থাকলে নিজেকে আরো হাম্বল করা দরকার নিজেকে আরো বিনয়ী করা দরকার এবং নিজের ভিতরে একটা পরিবর্তন আসা দরকার ইয়া আল্লাহ লাশ যাচ্ছে আমার কি উপায় হবে বসে থাকলে মনে হয়তো আপনি বসেই আসতেন আপনার ভিতরে কোনো চেতনা নাই নড়াচড়া নাই কিন্তু দাঁড়ালে ভাবটা এই আসে যে একটা মাইয়েত যাচ্ছে এই মায়েতের সঙ্গে আমার মহতির কথা স্মরণ করি করে আমি একটা মুভমেন্ট করি আমার ভিতরে আমার ভিতরে একটা পরিবর্তন আনার চেষ্টা করি সেই কারণে লাশকে দেখে দাঁড়ানোটা এটা একটা বিশেষ উপলক্ষ। আর লাশ তো সম্মান করা হলো কি হলো না সে কিছু বুঝবে না তো কাজে আসলে ওই ব্যক্তিকে সম্মান করা না বরঞ্চ মৌতকে সম্মান করা এটা আমাদের জন্য আদব শেখাই দিলেন তিনি যে মাইয়েতকে সম্মান করো মাইয়েত গেলেও আর তোমার কোনো খবর না দিন বসেই আসো আপনার জায়গায় লাভ দিয়ে উঠে যাও এটা একটা মহা ঘটনা এখানে তোমার জন্য শিক্ষা রয়েছে কাজে ভ্যারি ডিফারেন্ট কাইন্ড অফ লেসন হেয়ার কারণ মৃত্যুর লেসন সবার থেকে নেওয়া যায় এটা আমার নিজেকে স্মরণ করিয়ে দেওয়া যে আমিও একদিন মরে যাব এই সেন্সে এই দাঁড়ানোটা মানুষকে সম্মানের জন্য দাঁড়ানো নয় এটা মৌতের এই বিরাট ঘটনা সেই কারণে আপনাকে দাঁড়াতে হয়েছে লেসন নেওয়ার জন্য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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আল্রায়ন ব্যাঙ্কহাম ব্যাংক পোস্ট কোড শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরোপার মানবতার সমাধান